আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওরকাত আলহামদুলিল্লাহ ও সলাত আলহিজন সমিতলীত কোরআন মাদ্রাসা ফেনীতে পয়লা জানুয়ারি দু থেকে চালু হতে যাচ্ছে আমরা সত্যি আনন্দিত যে আপনাদেরকে এই মাদ্রাসা অঙ্গনে আপনাদেরকে আহবান করছি সহি আকিদার আলোকে কোরআন ও হাদিসের মৌলিক যে জ্ঞান রয়েছে এই জ্ঞান অর্জন করার জন্য মূলত আমরা আমাদের সন্তানদেরকে যে প্রতিষ্ঠানে ভর্তি করাব সত্যিকার অর্থে এ ধরনের প্রতিষ্ঠান আমাদের খুবই কম বিশেষ করে আমরা যদি বলি ফিনি শহরে এই ধরনের প্রতিষ্ঠানের অভাব রয়েছে তাই যে সমস্ত বন্ধুগণ ফেনি শহরে শহীদ আকিদার আলোকে এই মাদাসাটি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন চালু করতে যাচ্ছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করছি আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন এবং শুনার সহি জ্ঞান দিতে চান আপনারা সবাই এই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করানোর জন্য চেষ্টা করবেন এবং প্রতিষ্ঠানকে সার্বিকভাবে যাতে এগিয়ে নিতে পারে ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আমরা সবাই এই প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করছি আল্লাহ সুবাহ তারা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং আমাদের সবাইকে এই প্রতিষ্ঠান কেন্দ্রিক যে সহযোগিতা করা দরকার সেই সহযোগিতা করার জন্য আল্লাহ আল্লাহবুল আলমী যেন তফিক দান করেন আল্লাহ তারা কাছে এই দোয়া করছি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনাদের সন্তানকে এই প্রতিষ্ঠানে ভর্তি এবং প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে ইসলামে যেসব জ্ঞান রয়েছে সেই জ্ঞান অর্জনে সুযোগ করে দিন আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন ও আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরাকাত داوي نفوسنا لنحس في عماقنا عماقنا الإيمار كم من فؤاد